ইলা, রাহিম ফারীকনতিহাম্মত শেখ গুরু আল্লা ফাকে শকর যে মহলায় কারিম আপনাকে আমাকে ইফেতনা ফাঁসাদে জমা নয় যখন তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি নজ্লা যে জমনায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাপাক রবীন্দন আমাকে হাদিসের কোরআন আলে মালামা মোহাম্মিন শাহিনের দামই এক গুরুত্বপূর্ণ মাজদিসে আসার বসার বলা সোনার তৌফিক আল্লাফাক দাম করছেন এর জন্য আদনা সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক লোকের অনেক সুযোগ সুবিধা দেখা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই কত কপাল পর চাপ দোকানে মধ্যে লিপ্ত কেউ গান শোনার দেখে কেউ টেলিভিশনের ডান্স দেখার মধ্যে কেউ বা বেহুদার গল্প গুছানের মধ্যে লিপ্ত কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপাল পরার মাহফিলে আসতে পারে নাই হে কপালপড়া বদনসিফ তোমার চাট কিছু না মাঠটা একটু পরই শুরু করতে পারবা মাহফিল তার কিছুক্ষবারে থাকবে না আবার মাহফুলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাপাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাপাক রব আিন তৌফিক না দিলা আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যেই মাওলায় কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিল অন্তর্ভুক্ত না করিয়া এই মোহামেন মোত্তাকিন জাকিরিন শাহিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন এজন্য যারা আমরা খুশি হইলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস জানেন কেমন দামি রসুল্লাহআলাম یا طوف ناف الطرق یالتمسون علی الذکر فاذا وجد قوم یستغفرون الله تعالی تناادوا هل الوم اله حاجتکم فيهوقنهم باذنتین والسماء الدنيا فیسالهم ربهم عز و جل علمن وَيَمَسُّدُونَكَ يَقُولُ الْعَزَّازُ لَهُ آلُؤُونِي يَقُولُونَ لَا إِلَهَ إِلَّا رَبِّي مَا رَأَوْكَ يَقُولُ كَيْفَ رَأَوْنِي يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَبَادَةً وَأَشَدَّ لك ইহা ইন পুলিয়া يَقُولُ كَيْفَ لَرَوْاها يَقُولُ نَرَاهُ وَنَمْرَاهُ كَانُوا أَشَدَّ مَخَافَةً وَأَشَدَّ مِنَّا فِرَارًا يَقُولُ الْعَزَّ وَجَلَّ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ كَفَرْتُ لَهُمْ يَقُولُ الْمَلَكُ مِنَ الْمَلَائِكَةِ فِيهِمْ قُلَائِلٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَتِنْ রাহুল বোখারি নবী আলাই ভাই মাইকাল পিছনের মাইকের শব্দ টু কমাই দেন পিছনের শব্দ কমায়া দেন দীর্ঘ এক রবায়তের মধ্যে নবী আলাই তুয়াসালাম বিশাল এক হাদিসের মধ্যে কথা বললেন আল্লাপাক রব্বুল আলমিন শেষ পর্যন্ত ঘোষণা দেন ফেরেস্তারা তোমার সাক্ষী থাকো এই গোটা মজলিশের সমস্ত বলতেছে তুমি সবাই গুনা খাতা মাফ করিও না এই গুনে যারা গুণান্নিত তাদের গুনা খাতা মাফ করো কিন্তু অমুক অমুক অমুক অমুক অমুক অমুক ব্যক্তি তো তোমার জিকিরের জন্য আসে নাই জান্নাত পাওয়ার জন্য আসে নাই জাহান নাম থেকে নাজাত লাভের জন্য আর সেখানে বাদাম বিক্রি করার জন্য আর সেখানো মাইক চালাবার জন্য আর সেখানো লাইট জ্বালাবার জন্য আর কেন ভুল ধরার জন্য আর কেন ওই অমুক ব্যক্তি জন্য এই গুনে গুণান্বিত না তাদেরকে তুমি মাফ করিয়া দিলা বুঝলাম এই গুনে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো আল্লাহ বলেন সন এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ এত দামি কি কারণে ঢুকছে দেখার বিষয় না সব ভাই আপনি দাওয়াত পান নাই কোষাবারের বরযাত্রীর দাওয়াত পান নাই কাট নাই কিন্তু বরযাত্রীদের সাথে আপনি ঢুকে গেছেন খানা টেবিলে বৈসা গেছেন এখন কি আপনার কাছে কাট খোঁজ করবে না কি তোমার কাঠ আছে কি নাই ঢুকছো বর্ষক খানা হাজির হয়ে গেছে কি কথা ঠিক না এর উদাহরণ নাই ধানের মধ্যে চিটা আছে চিটাগুলি আলাদা করলে কয় টাকায় বিক্রি হবে চাউলের মধ্যে চাউলের রঙের পাথর আছে আলাদা করলে কয় টাকায় বিক্রি হবে কিন্তু না এখানে হাজারো আল্লাহওয়ালা আছে আল্লাহ রব আল তাদের উপরে যখন রহমাত করবেন আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন গোটা দুনিয়ার মানুষ প্রথম দুই ভাগে ভাগ একদল আস্তিক আর একদল নাস্তিক আস্তিক যারা সৃষ্টিকর্তা মানে নাস্তিক যারা সৃষ্টিকর্তা মানে না আস্তিকদের মধ্যে হিন্দুরাও আস্তিক খ্রিস্টানরাও আস্তিক এহুদেরাও আস্তিক শিখেরাও আস্তিক বৌদ্ধরাও আস্তিক আবার আস্তিকের মধ্যে বহুত পার্থক্য আছে কেউ একই আল্লাহকে মানে কেউ আল্লাহকে মানে কিন্তু একজন মানে না কেউ মানে জন কেউ মানে দুইজন কেউ মানে তেত্রিশ কোটি দেব দেবী কী জানা ঠিক না আবার এক আল্লাহ মানার মধ্যেও অনেক ভাগ আছে আসে কি নাই আমি সেই দিকে যাব না এই মাজলিশের মধ্যে আমরা সব একই ডিজাইনের একই ধরনের লোক না কেউ এখানে ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মুরুক্ষ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ যাসত কেউ ন্যাব কেউ বাসদ, কেউ হক কেউ বেদাত অনেক ডিজাইনের লোক একই মাজলিসের মধ্যে আমরা আছি কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা কয়টা গ্রুপ কোন মোল্লা মোল্লির কেরা কাহিনী না কোন পীর বুজুর্গ কোন বাণী না সত্য সত্য কালামের মধ্যে আল্লাহ বলেন ফিল জান্নাতি ও ফারিকুন ফিল একদল জান্নাতি আর একদল জাহান বলেন কি একদল রেজাল্ট বের হওয়ার পরে গ্রুপ দুইটা কেউ পাঁচ জোরে বলেন আবার পাঁচ করার মধ্যে ক্যাটাগারি আছে কি আছে ভাই কেউ গোল্ডেন এ প্লাস কেউ এ প্লাস এ কেউ বি কেউ সি কি কথা ঠিক না আমরা সবাই লঞ্চের যাত্রী কিন্তু ক্যাটাগরি আছে কি নাই কেউ ভিআইপি কেউ ভি ভিআইপি কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস কেউ সাধারণ যাত্রী কি কথা ঠিক না যদিও একসাথে সবাই লঞ্চের যাত্রী কিন্তু সবার স্থান তফকা এক না আমরা সবাই ঢাকায় থাকি সে সদরঘাট কথা বলার না কেন গুলিস্তান রাস্তায় গুলিশান বনানী গণভবন সবাই ঢাকায় কিন্তু সবার জায়গায় এক জায়গায় না ঠিক জান্নাতের মধ্যে এরকম অনেক হবে এর জন্য জান্নাত আটটা কি না ঠিক না সবাই জান্নাত কিন্তু সবার জায়গায় এক জায়গা না কথা বুঝাতে পারি না সবাই জায়গা এক জায়গায় না জান্নাতে যাবেন ঠিকই কিন্তু তপকার মধ্যে পার্থক্য কেমন পার্থক্য জানেন নাকি আল্লাহ নবীর সত্য একটা হাদিস শোনেন নবী আলাই তালাম ফরমান এক জান্নাতির মধ্যে আর এক জান্নাতির মর্যাদার পার্থক্য হবে দুনিয়ার থেকে তারকা তারকাগুলি পার্থক্য কি ছোট পার্থক্য অনেক পার্থক্য ঠিক এক জান্নাতির মধ্যে আর এক জান্নাতির মর্যদার এইভাবে পার্থক্য হয়ে যাবে সবাই বলেন দুইটা আমার বক্তব্য না আল্লাহ নিজে বলেন ইন্নাল নুজুলা। নিচ্চুই যারা ইমান আনার পরে ন্যাকল করবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জান্নাত দাও দিয়ে দেবে কয়টা জিনিস ভাই ইমানো জোরে বলেন বলেন ইমান ও ন্যাকল যদি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পর মধ্যে থাকে সে কোথায় জোরে বলেন না কেন বিল গেটের মধ্যে মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার রিক্সাওয়ালাওয়ালা কুলি মজদুর ভেদাভেদ নেই প্রেসিডেন্ট হোক প্রাইম মিনিস্টার হোক দুনিয়ার ধনী হোক বড় শিক্ষিত হোক গরিবের চেয়ে গরিব হোক এই দুইটা গুণ যার মধ্যে থাকবে ইমান ও ন্যাকামল সেই মাওলার। জান্নাতে চলে যাবে আর এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে না ইমানও ন্যাকামল সে গোটা দুনিয়ার শক্তিধার দেশের প্রেসিডেন্ট হোক না কেন মাওলার জান্নাতে ঢুকতে পারবে না সে বিল গোটা দুনিয়ার ধনীদের শ্রেষ্ঠ ধ্বনি হোক না কেন মাওলার জেন্নাতে ঢোকার কোনো সুযোগ নেই সে আইনস্টান গোটা দুনিয়ার বিজ্ঞানীদের গুরু হোক না কেন মাওলার জান্নাতে ঢুকতে পারবে না সে শেক্সপিয়ার গোটা দুনিয়ার সাহিত্যিক সম্রাট হোক না কেন মাওলার ঢুকতে পারবে না আমাদের প্রাইম মিনিস্টার হোক না কেন জান্নাতে ঢুকতে পারবে না চরমনার পিসাব হোক না কেন জাননাতে ঢুকতে পারবে না মহাদেশ মুফতি হোক না কেন ইমান ও ন্যাকামল ব্যতীত মাওলার জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই ঠিক আছে না ইমান কি জিনিস ইমান কাকে বলা হয় ইমান শব্দ যদি আমান থেকে হয় আমান আমান মাসদার মাসদার এসমে ফাইল এসমে মাফুলের অর্থ দেয় তার মানে কি ওয়ালা ইমান আনার কারণে নিজেও নিরাপত্তা লাভ করছে আরেকজন নিরাপত্তা প্রধান করছে মোমেন ইমান আনার কারণে নিজেও নিরাপদ তার কাছে অন্য নিরাপদ মোমেন ইমান আনার কারণে নিজেও নিরাপদ অন্য আমি মানুষ বলি নাই শুধু অন্য জিনিসও তার কাছে নিরাপদ ঠিক না ইমান আনার কারণে সে কবরের আজাব থেকে নিরাপদ কেয়ামতের আজাব থেকে নিরাপদ মিজানের থেকে নিরাপদ পুসরার থেকে ইমান তো সে ইমান আনছে নিরাপদ ঠিক না তার থেকে অন্যের নিরাপদ কি কিমান আনার কারণে তার ইমান অন্যকে জুলুম করে নিষেধ করছে খাবার ডাক করা চাই কথা দিয়া হোক কাজ দিয়া হোক তার মান নষ্ট করিয়া হোক না কেন তার জীবনকে ধ্বংস করিয়া হোক না কেন মৌমেন কোন অবস্থাতেই আর উপরে অত্যাচার অবিচার করতে শুধু তাই নয় মমিন ইনা ইমান আনার কারণে সমস্ত মানুষের জমি তার কাছে নিরাপদ হয়ে গেছে সমস্ত মানুষের অর্থ তার কাছে নিরাপদ হয়ে গেছে সমস্ত মানুষের জীবন তার কাছে নিরাপদ হয়ে গেছে সমস্ত মানুষের সম্মান তার কাছে নিরাপদ হয়ে গেছে এমনকি গাছপালা তরুলতা মাকলুকাত তার কাছে নিরাপদ হয়ে গেছে আমার নবী কী বললেন খাবরদার বিনা প্রয়োজনে গাছের একটা ডালো সিরমানা ও কষ্ট পায় আমার নবী বললেন খবরদার আল্লাপাক জানোয়ার বানাইছে তোমাদেরকে চলার জন্য তোমাদের মাল বোঝাকে বহন করার জন্য তোমাদের কাজ শেষ জানোয়ার উপরে অযথা বসতে পারবানা যদি রেহাল বানাও মেম্বার বানাও তোমার বসিয়া থাকার কারণে জানোয়ার কি পায় কষ্ট বা জানোয়ারকে কষ্ট দেয়া এমনকি আমার নবী কি বললেন ভোতা ছুরি দিয়ে জানোয়ার জবে করবানা সে কষ্ট পায় ওমারবুল খাতাম রাজিউল্লাহ বললেন আমার খেলাফতের আমলে শুধু মানুষ না ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কে আমতের ময়দান ওমার তোর খেলাফতের আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল তার দিকে খেয়াল করলি না কেন আপনারা জানেন ওমার মিনা আবদুল আজিজ সাব রহমতুল্লাহ আলহি খলিফা তিনি শাহাদত বরণ করার পরে তাকে ২০ পানে শাহাদত বরণ করতে হয়েছিল উমার বিন আবদুল আজিজ সাব আহমদুল্লাহ আলাই শাহাদত বরণ করার পরে এক কৃষক বলতেছে ওমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। ওমার বিন আবদুল আজিজ বললেন কিভাবে তখন তো টেলিফোন ছিল না টেলেক্স ছিল না ফ্যাক ছিল না ইন্টারনেট ছিল না জানলেন কিভাবে তোলো ওই যে দেখো একটা নেকড়ে মা আর একটা ছাগলকে তাড়া করতেছে ন্যায় পড়ায়ণ শাসক দুনিয়াতে জেন্দা থাকা কালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে অবৈধ ভাবে ঝাঁপিয়ে পড়তে পারে না কি ভাবতেছেন তার কাছে সমস্ত মাকলুকাত নিরাপদ হয়ে গেছে সমস্ত মাকলুকাত নিরাপদ হয়ে গেছে আমার নবী কি বললেন অচিরিং আমি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউদ বা মক্কা পর্যন্ত একটা মেয়ে একা একা যাবে কিন্তু সে ইফতিজিংয়ের শিকার হবে না লুণ্ঠিত হবে না এই হাদিসদারা কি বুঝলেন কি বুঝলেন এই শত শত কিলোমিটার একটা সুন্দরী সুশ্রী মেয়ে একা একা যাবে এই গোটা এরিয়ার সমস্ত যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে সমস্ত মানুষ আদর্শবান হয়ে যাবে সমস্ত মানুষ মোত্তা কি মোত্তাকি মোত্তা প্রত্যেকের কলমের মধ্যে আমার মাওলার ভয় থাকবে আমার মাওলার ভয় থাকার কারণে একটা সুন্দরী সুস্থ এক একা হাঁটলেও তার দিকে কোনো মানুষ তাকাবে না নিরাপক লোনটি তো হবে না কি হবে না এই গোটা ইয়ারিয়ার মানুষ সব দরিদ্র সীমার উপরে চলে যাবে যেহেতু অর্থ আছে পকেটের মধ্যে পরের অর্থের দিকে তাকাবে না সব ধনী হয়ে যাবে আদর্শবান হয়ে যাবে সব ভালো হয়ে যাবে আসলে তাই দেখতেছিলাম নবী আলাই সাল্লামের জমানার পরে মানুষগুলি এত ভালো এত সুন্দর জীবন যাপন করছে এর চেয়ে স্বর্ণতুল্য দেশ স্বর্ণতুল্য এলাকা স্বর্ণতুল্য জাতি আর গোটা দুনিয়া দ্বিতীয় আর কোনো মেশাল পাওয়া যায় না কি কথা ঠিক না এর ভাইয়ারা আমার খুব ভালো মতো বুঝতে হবে ইমান আনার কারণে মোমেন আর একজনকে গালি দিতে পারে না ঠাপপর দিতে পারে না তার মাল নষ্ট করতে পারে না কোনো মেয়ের ইজাত হরণ করতে পারে না দেখেন আমরা শুধু আইন করি আইনের মাধ্যমে মানুষকে ভালো বানানো যায় না যত ক্রমে চরিত্র গঠন না হল চরিত্র গঠন ছাড়া মানুষকে ভালো বানানো যায় না আজকে বন্ধ করার জন্য সরকারের কত প্ল্যান কত পলিসি এরপরও মানুষ ইফতিজিং শিকার হয় কি হয় না কারণটা কি ভাই কারণটা কি আল্লাহুল ইফতিজিং এর কথা অনেক আগেই বলছেন আপনার মেয়েদেরকে হুকুম করেন মোমেন কন্যাদেরকে আদেশ করুন তারা যখন রাস্তায় জরুরতের ক্ষেত্রে বের হবে খাবরদার তারা যেন তাদের চাদর দিয়ে বোরখা দিয়ে চেহারাকে আবৃত করে নাই। বোরখা পরে বের হয় দুইটা ফায়দা হবে জাল ইউরফ রফনা। এর পরিচয় লাভ করতে সুবিধা হবে ভদ্রমে কুলিন শালিন এর সেজেপুরে কোনো যুবকের চরিত্রের ধ্বংস করার জন্য নামে নাই। কোনো প্রয়োজনের রাস্তায় বের হয়েছে এই একটা পরিচয় পেতে সুবিধা হবে আর কি ফালাই যাই না তাকে উত্ত্যক্ত করবে না সে ইফটিজিংয়ের শিকার হবে না কোরআনের ভাষা ইফটিজিং এর শিকার যেহেতু কোরআন বলছে খাস পর্দা করলে ইফটিজিংয়ের শিকার আমি চ্যালেঞ্জ দিলাম স্ট্রাটিজের পাত্ররা যারা পরিসংখ্যানে পড়াশোনা করেন যখন গরুর মধ্যে অ্যামফ্রাক্স আসে আমরা দেখি অ্যামফ্রাক্সের কত ইনফ্লুয়েন্স কোন কোন গাবির মধ্যে গরুর মধ্যে ঢুকছে যখন বার্ড ফ্লু আসে দেখি কত পার্সেন্ট পাখির মধ্যে আমি যাদেরকে শরীয়ত পর্দা নিশীল বলে এরকম পাঁচ কোটি মেয়েকে গণনা করো ইনভেস্টিগেশন করো অবজারভেশন করো আমি চ্যালেঞ্জ এই পাঁচ কোটি মেয়ের মধ্যে এক আর কোনদিন হবে না সব বন্ধ হয়ে যাবে এইটাই কোরআনের ভাষা কি কথা ঠিক না দেখেন গোটা দুনিয়া সরকারের আইন আর আল্লাহর আইনের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আল্লাফাক মদকে হারাম করার সাথে সাথে মদের পাত্রকে হারাম করে দিচ্ছে কারণটা কি ওই মদের পাত্র যদি হারাম না করে ওই মদের পাত্র দেখলে তার মধ্যে মদের নেশা চলে আসবে শুধু মদি হারাম না মদের পাত্র ব্যবহার করাও হারাম আল্লাফাক জেনাকে কি করছেন কি বলছেন ওলা তাকু জেনা জেনার কাছেও যায়ও না আল্লাহাক আমাদেরকে সৃষ্টি করছেন এই বেটারি যে ইঞ্জিনিয়ার সৃষ্টি করছেন এই অ্যাম্প্লিফায়ার এই মেশিন যে ইঞ্জিনিয়ার সৃষ্টি করছেন সে জানে এর অ্যাম্পিয়ার কত এর ভোল্টেজ কত এর পাওয়ার কত নেগেটিভ কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় যদি খোদা নাকাস্তা নেকেট তাঁর হয় সব ধ্বংস হয়ে যাবে ইঞ্জিনিয়ার জানেন যদি ফাইজলামিক হইয়া তুমি বলো ব্যাটারির এইটা নেগেটিভ এই যে পজিটিভ এইটাও সিসার এইটাও সিসার একই মেটাল যদিও বাহ্যিক দৃষ্টিতে সব একই দেখা হয় কিন্তু ইঞ্জিনিয়ারের কথা ব্যতীত নেগেটিভ জায়গায় পজিটিভ পজিটিভ জায়গায় নেগেটিভ লাগাও কিছুক্ষণ পর সব ধুয়া উঠতে চলবে না এই গোটা দুনিয়ার সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমার কলবের অবস্থা আমার মেধার অবস্থা আমার চরিত্রের অবস্থা আমার আদর্শের অবস্থা কে জানেন তোমার ছয় বছর পর্যন্ত এক জ্ঞান ছিল ছয়ের থেকে দশ বছর পর্যন্ত এক জ্ঞান ছিল দশের থেকে বিশ বছর পর্যন্ত এক জ্ঞান ছিল বিশের থেকে তিরিশ বছর পর্যন্ত এক জ্ঞান ছিল তিরিশের থেকে চল্লিশ বছর এক জ্ঞান ছিল ষাটের পরে আর এক জ্ঞান যখন তুমি বড় হইতেছ বড় হইতেছ জ্ঞান বাড়তেছে বুড়া যখন হইতেসো জ্ঞান লোপ পাইতেছে এই কথা ঠিক না ঘুম থেকে ওঠার পরে মেজাজ এক ধরনের না ঘুমাইলে মেজাজ ভিন্ন ধরনের কোনো কোনো রাগারাগে হইলে মেজাজ ভিন্ন ধরনের যখন মেজাজ ঠিক থাকে না তখন আমার কথাবার্তাও ঠিক থাকে না কাজী তুমি যদি তোমার জেহেন দিয়া ধরে নেন আমাদের অবস্থা কি জানেন নাকি আমাদের অবস্থা জানেন ধরে নেন আপনি বলতেছেন হজোর রুমালটা কয় ফিট আমি বললাম রুমালটা চার ফিট হবে কয় ফিট হবে আপনার মোটের না হচ্ছে রুমাল তো পাঁচ ফিট রুমাল কয় ফিটার সৃষ্টি হয়েছে কী হয়েছে চার ফিট না এর সমাধানের পদ্ধতিটা কি কি হবে মারামারি করি আপনি আমি মারামারি করি আমার স্বাস্থ্য ভাল আপনার স্বাস্থ্য দুর্বল মাইরে আমি জিতিয়া গেলাম যদি আমি জিতি তাহলে কি পাঁচ ফিট রুমাল চার ফিট হবে তাহলে মারামারি সমাধান না তাই ভোটাভুটি করি যার পক্ষে ভোট বেশি পড়বে তার পক্ষের রায় হবে আপনারা এখানে আসছেন আমাদের ভক্তবৃন্দু সবাই হুজুরের একসাথ দিয়ে ভোট দিয়া গেলেন আপনারা যদি ভোটে আমাকে জিতেও দেন তাহলে কি পাঁচ ফিট রুমাল চার ফিট চার ফিট রুমালকে পাঁচ ফিট রুমালকে চার ফিট হবে তাই মারামারি পদ্ধতি না ভোটাভুটি কেয়াম র কি সমাধান হবে কেমন মাফ কাঠির দরকার এমন এক মাপ কাঠি যেটা স্থিত অস্থিতিশীল মাফ কাঠি দিয়ে রুমাল মাফলে হবে না মারামারি করলেও হবে না ভোটাভুটি করলেও হবে না এর জন্য আমাদের মাথা কোন ওলা ছোট বেলায় এক জ্ঞান বড় হইলে আর এক জ্ঞান স্ত্রীর সাথে রাগারি হইলে আর কি বলে ঠিক না কেসে পড়লে আর এই যে জ্ঞান বাড়ে কমে কমা দুনিয়া সমস্যা সমাধান হবে না যে কমেও না সেই ক্যাটালক হলো আল কোরআন আল হাদিস নয়তো কি হবে বলেন তো নয়তো দারুইনের মতো এক কাল পর্যন্ত বলবা না সবাই বানরের গোষ্ঠী ছিল না সমস্ত সূর্য ঘোরে না এই থেমের বয়স কত বছর আড়াইশো বছর আবার চিন্তা করছে নারে ভেজাল তো বলে কি না রে দুনিয়াও ঘরে সূর্য তা দেখেন মানুষের মানুষের থিম ঘোরে মানুষের গবেষণা ঘুরে মানুষের থিওরি ঘোরে এই ঘোড়া থিওরি দিয়া দুনিয়া ঘুরতে পারে তুমিও ঘুরবা কিন্তু মানুষ হবে না এর জন্য আল কোরআন হলো ঘোরে না সেই ঘোড়া বিহীন কোরআন দিয়ে যদি মানুষকে শাসন করা হয় গোটা দুনিয়ার মানুষ জান্নাতে থাকতে পারবে কি কথা ঠিক নয় সাম্যবাদীরা নিজেরা স্লোগান দেয় দুনিয়ার মজদুর আমরা প্রতিদিন নমুনা দেখাই পাঁচবার দক্ষ মসজিদের মধ্যে কোথায় তোমার মালিক তোমার পিছনে গোলাম সামনের কাতারে গোলাম কোথায় মালিক মালিকের অধিকার নাই গোলাম তুই পিছনে আয় আমি যাব সব সমান সাম্যবাদ সাম্যবাদীরা কিসের স্লোগান দাও আমরা তো প্র্যাকটিক্যাল সাম্যবাদের ট্রেনিং দিই তুমি তো স্লোগান দাও গোলাম কি সমান কোন থাক সব আল্লাহ নাকি অধিকার নেই কোন অধিকার নেই সব সমান জানো কেমন সময় ইসলাম কি শিক্ষা দিছে ওমর খতাল সিরিয়া বিজয়া আমি সংক্ষিপ্ত বলবো ইসলাম বুঝলাম না জানলাম না বোঝার চেষ্টাও করি না চাবি দেব না তোমার রওনা করলেন গোলাম উঠে পিঠে না সে মালিক উঠে উঠের পিঠে গোলাম রশিদ হঠাৎ খেয়াল পড়ছে উ মানুষ আমিও মানুষ ও আল্লাহর বন্ধা আমিও আল্লাহর বন্ধা ও রশি টাকা আর আমি উপরে আরাম করব গোলাম করবো এবার তুই উটের উপরে আমি তোর গোলামি করবো চলতেছে চলতেছে চলতেছে আল্লাহর কি ক্রিসমা আল্লাহর কি ক্রিসমা যখন সিরিয়ার গেটের মধ্যে ঢুকবে তখন উমার খাপ্তাবের পালা ওমার পালা। এখন গোলাম বলতেছে মহানন্ন খলিফা আমি যদি থাকেন এটা কেমন হয় যে দেখায় কেমন সম্ভব কিভাবে এটা গোটা দুনিয়ার জাতির জন্য সম্ভব না কিন্তু মোমেনের জন্য সম্ভব ঢুকতেছে ওমার খত্তা রসি টানতেছে গোলাম উপরে বসে আছে সমস্ত আমাদের এক্সপেক্ট করার জন্য রিসিপশন দেওয়ার জন্য ওই গোলাম যে উপরে আসে তাকে ওখানে গভর্নর ইসলাম বুঝলাম ও না বুঝেই তাও পারলাম না যাই হোক ইমান আনার কারণে মোমেন নিজেও নিরাপদ অন্য সব নিরাপদ ইসলামের মধ্যে টেরারিস্ট টেরারিজম নাই সন্ত্রাসবাদ ইসলামের মধ্যে এগুলি নাই নাই। বরং ইসলাম তো দুনিয়াতে আসছি এই সমস্ত ধ্বংস করার জন্য কি কথা ঠিক না আমি চরমনের মাহফিলা বলছিলাম দেখেন ডাকাইতের সুরি আর ডাকাইদের সুরি আর ডাক্তারের সুরি এক সুরি না আর পুলিশের অস্ত্র এক অস্ত্র করছো দেশকে ধ্বংস করছো শায়তান কোথাকার শয়তান পরিকল্পিত সবই খ্রিস্টদের দালালের বুঝতে ইসলাম টেরারিজম নাই ইসলাম কোন সন্ত্রাসবাদ না ইসলাম হলো সবচেয়ে বড় সাম্যতার বর সাড়ে সাতশো বছর পর্যন্ত দেখেন সাড়ে সাতশো বছর পর্যন্ত পাক পাঁচ বটে শাসন করছে মুসলমানরা কিন্তু একটা মন্দির ভাঙ্গা কোনো ইতিহাস নেই হজরত বাদশাহ আলমগীর জেন্দা ফির তিনি পাক বট উম্মদের সম্রাট ছিলেন পঞ্চাশ বছর কয় বছর ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের নফল চারেকার নামাজ কোনোদিন কাজা হয় নাই কত আলেম কত পীর কত বুজুর্গ ইমামতির মোসাল্লায় সুযোগ পায় না সাহস পায় নাই দাঁড়ায় গেছেন করেন নাই কি কথা ঠিক না এই যে বাবরি মসজিদের ইতিহাস জানেন নাকি এইটা কিন্তু বাদশাহ বাবর করে নাই বাবরি মসজিদ করছে কিন্তু বাদশাহ আলমগীর কে করছে ইতিহাস কি অযোধ্যার গভর্নর ছিল এব্রাহিম কোতোয়াল এই এব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামেও একটা হিন্দু সুন্দরী মেয়েকে বিবাহ প্রস্তাব দিছে তার বাবার কাছে শকুন্তলার বাবার কাছে এখন শকুন্তলার বাবা খুবই চিন্তিত আমি হিন্দু গভর্নর তো মুসলমান তার কাছে আমার মিবাহ বিবাহ দিব কিভাবে খুব চিন্তিত ভারাকান্ত মনিয়া যখন বাড়িতে ঢুকছে সখন তোরা দিকে তাকাই বলতে পারছে যে বাবা খুব চিন্তিত আব্বু আপনি চিন্তিত কেন না মা তোমার কাছে বলবো না তোমার কাছে বললে ফাইদা কি না বলেন না কী না তোমার কাছে বলবো না অনেক পিড়া করার পরে বলতেছে এই ঘটনা আপনি কোনো চিন্তা করিয়েন না আমার জন্য পুরুষদের পোশাক নিয়ে আসিয়ান এবং তেজস্বী একটা ঘোরা নিয়ে আসিয়ান তাই আনা হইল বাদশাহ আলমগীরের নিয়ম ছিল পূর্তি শুক্রবার দিল্লি জামে মসজিদে নামাজ আদায়ের পরে এরকম পূজারা সারিবদ্ধ দাঁড়াইয়া যাইতো বাদশাহ আলমগীর তাদের পূজাদের অভিযোগ নিজের কানে শুনতেন এটা তার ছিল। এরকম সবাই দাঁড়ায় গেছে শকুন্তলা পুরুষের পোশাক করিয়া সেই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে আস্তে আস্তে আস্তে আস্তে যখনই শকুন্তলার চেহারার দিকে তাকাইছে তখনই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ চোখ দেখিয়ে বুঝতে পারছে এটা পুরুষ না এটা মহিলা তার চক্ষুকে নিম্নগামী করলেন পকেট থেকে রুমাল বেল্ট করলেন হাতের মধ্যে লাগাইলেন শকুন্তলার থেকে চিঠিটা গ্রহণ করলেন চিঠির মধ্যে এই ঘটনা পড়িয়া বা শালমগীর রহমতুল্লা আলাই সেখান থেকে অযোধ্যার দিকে সুটছে সুটার পরে ডাকছে শকুন্তলার বাবাকে সাক্ষী সবুদ নেওয়ার পরে যখন দেখছে ঘটনা সত্য তখন ইব্রাহিম কোতোয়ালকে সেখানে হত্যা করছে বিচার করছে এরপরে শকুন্তলার বাবার কাছে বলছে যে আমাকে এক গ্লাস পানি দাও তিনি এক গ্লাস পানি পান করলেন দুই রেগাত নামাজ পড়লেন শকুন্তলার বাবা বললে সাই মহামান্য সম্রাট আপনাকে আর কৃষ্ণ দেখলাম কেন তাহলে শোন তোমার মেয়ের বিচার পাওয়ার পরে আমি শপথ করছিলাম তোমার মেয়ের এই বিচার করার আগ পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করবো না আমি বিচার করছি সত্য বিচার করার পরে আমি পানি পান করলাম তখন শকুন্তলার বাবা বললো বাসার আমদার যেহেতু সুবিচার আপনি করছেন আপনার সুবিচার আমি পেয়েছি আপনি যেখানে নামাজ পড়ছেন আমি আগেকার বাদশাহ বাদশাহ বাবরের নামে হজরত জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ মাসজিদ করছেন সেই মাসজিদের নাম হলো বাবরি মসজিদ কি ঠিক না মুসলমান এর নাম হলো কি মুসলমান মুসলমান কোনো অবস্থাতেই কারণে অন্যায় অবিচার করতে আর একটা উদাহরণ দেয় আপনারা জানেন বাদশাহ আকবর দিন এলাহি কায়েম করছে তার ছেলে বাদশাহ জাহাঙ্গীর সেই দিন এলাহের প্রবক্তা ছিল হজরত মুজাহিদ আলফেসানুর রহমতুল্লাহ তাকে পরাজিত করছেন মুজাহিদ আলফেসানুর রহমতুল্লাহর কাছে বাদশাহ জাহাঙ্গীর বয়াত নিলেন তার শিষ্যত্ব গ্রহণ করলেন খাঁটি মুসলমান হলেন বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী নাম হলো জাহানারা অনেক সুন্দরী সুতিরি একদিন সে মাথা আসতে আসে হঠাৎ একটা হিন্দু পাগল তার রুমের মধ্যে ঢুকছে ঢোকার সাথে সাথে তার স্ত্রী তাকে হত্যা করছে জাহানারা তাকে কি করছে হত্যা করছে ওই পাগল তার অভিভাবকরা বাদশাহ জাহাঙ্গীরের কাছে এই বিচার দিছে বিচার দেওয়ার পরে বাদশাহ জাহাঙ্গীর নিজের স্ত্রীর ব্যাপারে রায় দিছে যাও আল কাতল বিল কাতল আমার স্ত্রীকে হত্যা করে দাও আমার স্ত্রীকে অথচ তৎকালীন সমানা জমানায় মানুষ হত্যা করত তো পান্তা পানিও ছিল না এটা কোনো বিষয় ছিল না কি কথা ঠিক না আপনারা জানেন বাদশাহ আকবর পানিপদের যুদ্ধে বাদশাহ আকবরের পানিপদের যুদ্ধে কত হিন্দু মারা গেছে তার কোনো শেষ নাই কোনো সীমা নাই আপনারা দেখবেন আগে হিন্দুরা সিঠি এলাকার পিছনে সাড়ে বাহাত্তর একটা শব্দ লাগতো সিঠির পিছনে কী লাগতো সাড়ে বাহাত্তর জানেন এটা কিসের সংকেত এটা হলো পানিপতের যুদ্ধে কত হিন্দু মারা গেছে তার কোন হিসাব কিতাব নাই কিন্তু শুধু গ্রাম্মণ যে মারা গেছে সেই ব্রাহ্মণদের পৈতার ওজন হয়েছে সাড়ে বাহাত্তর মন পৈতার ওজন এর জন্য হিন্দুরা সেই স্মৃতি আবৃত্তি করতে গিয়া সব সময়। চিঠির পিছনে সাড়ে বাহাত্তর শব্দটা লেখা লেখতো লেখিয়ে দিত যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলাম গ্রহণ করার পরে ইমান আনার পরে বাদশাহ জাহাঙ্গীর নিজের স্ত্রীর ব্যাপারে রায় দিয়া দিচ্ছে তাকে কতল করে দাও তখন ওই অভিভাবকরা বলছিল আপনার বিচারে আমরা সন্তুষ্ট হয়েছি ওই ব্যক্তি ছিল পাগল কাজে আপনার স্ত্রীকে আমরা মাফ করে দিলাম এর নাম মুসলমান এর নাম ইসলাম ইসলাম বুঝাতেও পারি নাই বুঝিও নাই জানি না ইমান ইমান এক জিনিস আর একটা কি জানি জান্নাতে যাওয়ার জন্য লাগবে ভাই জোরে বলেন কই, নামাজ রোজার কথা কই পর্দার কথা কই জিকিরের কথা কই জাকাতের কথা কই দানের কথা কই বলছে ইমান ও ন্যাকল ন্যাকামল সম্পর্কে জানতে হবে কি হবে না জোরে বলেন জানা দরকার আছে কি নাই আল্লাহর নবীর তেইশ বছরের জিন্দিক কয় বছর না মক্কি না মাদানি না হিজরাতি না জিহাদি না তাস্কিয়া না জিকিরি না তালিমি না দানি বরং তেইশ বছরের জিন্দিগি তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে যাহা থেকে নিষেধ করছে সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম দেখাবো ছরের জিন্দি আল্লাহ তালিম করছে তালিম করার নাম নাকামল আল্লাহর হাবিব কান্না কাটি করছে কান্না কাডি করার নাম নাকামল আল্লাহর হাবিব গরিবকে সাহায্য করছে বিধুবকে সাহায্য করছে একজন এতমকে সাহায্য করছে আল্লাহ সালুমের সালামের রে যাহা কিছু করছে নিষেধ করছে না করার নাম না কামল মদ পান করার থেকে নিষেধ করছে মদ পান না করার নাম না জুলুম করতে নিষেধ করছে জুলুম না করার না কামল অন্যায় ভাবে কোন ব্যক্তি করলো কি আত্মহত্যা করার সম্পূর্ণ হারাম যে ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করবে তার জন্য জান্নাত হারাম জাহান্ন অজীব হইয়া যাবে এই যে হামলা আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তির জাহান নামী ওই ব্যক্তি কি সাহাবা চিন্তা করছে আশ্চর্য আশ্চর্য এত যুদ্ধ করি এরপরে জাহান্নামি কেন একজন সাহাবি তার পিছনে লাগলেন দেখেন তিনি যুদ্ধ আগা সহ্য করতে না পারিয়া যখন মাটির মধ্যে লুটায় পড়ছে তখন নিজের খঞ্জর উঠে যা নিজে নিজেকে হত্যা করছে ওই অবস্থাতেও নিজেকে নিজে হত্যা করা জায়েজ যায় যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে আগাদে আগাদে সহ্য না করতে পারিয়া নিজের খনজোর দিয়া সেই সময়ও নিজে যদি হত্যা করে ই হয় আত্মহত্যা করে কোথায় যায় সে জাহান নামে চলে যায় যদি এটা যুদ্ধের ঘটনা হয় তাহলে ধ্বংস করার জন্য ইহুদ এবং খ্রিস্টানরা এই পদ্ধতি আবিষ্কার করছে কোনো মুসলমান সন্ত্রাস না কোনো মুসলমান সন্ত্রাস হইতে পারে না কোনো মুসলমান কারোর ফেলে জুলুম করতে পারে না যেখানে কোনো মানুষকে অন্যায় ভাবে আঘাত করা যায় কথা দিয়া সেখানে খুন করা তাকে হত্যা করা ইসলামের মধ্যেই নেই এই কথা ঠিক না ইসলাম বোঝার চেষ্টা করি ইসলাম বুঝি না বরং খ্রিস্টানরা মিডিয়ার মাধ্যমে ইসলাম কে গোটা দুনিয়ার মধ্যে ইনশাল মুসলমান বাবারা যদি ইমান এবং আমল নিয়া মির আসার খেয়ে পড়িয়াই যাইতে পারেন যেমন পরিত্যক্ত লাস। লাশের কোন পরিচয় নাই পাঠাইছে। সাহেব দ্বারক করছে ওসি সাহেব জিজ্ঞাসা একটা মোবাইল পাওয়া গেছে গেছে এই রঙের জামা পাওয়া গেছে ওই সনক্ত ধরিয়া ধরিয়া লাশের পরিচয় পাওয়া যায় এই লাশটা অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক গ্রামের অমুক ব্যক্তির লাশ কি কথা ঠিক না আল্লাপাকশন করবে ফেরেস্তারে মৃত্যু সময় আমার বন্দার কাছে তোরা কি পাইছো ফেরেস্তার বল মা রে মৃত্যুর সময় তোমার বন্দার মাথার মধ্যে পাওয়া গেছে আর কি পাইছো। মালারে মৃত্যু সময় তোমার বন্দার মুখের মধ্যে দাড়ি পাওয়া গেছে আর কি পেয়েছো মৃত্যুর সময় তোমার বন্দার গার মধ্যে শূন্য থাকা জমাও পাওয়া গেছে আর কি বারবার সেজ দেওয়ার চিহ্ন পাওয়া গেছে আর কি পাইসো তার জবানের মধ্যে মৃত্যুর সময় তোমার নামের জিকির জারি পাওয়া গেছে অমনি আমার মাও বলবে হ্যাঁ পরিচয় পাওয়া গেছে মৃত্যু সময় জিকির জারি থাকতে পারে না আমার খাস বন্ধা ব্যতীত কেউ নামাজ পড়তে পারে না আমার খাস বন্ধা ব্যতীত কেউ কলবের মধ্যে আমার ফেকের থাকতে পারে না এফেরা খবর দ আমার বন্ধ কবরের মধ্যে আমার বন্ধক বন্ধির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে ওর কবরটাকে জান্নাতের বিছানা দিয়া বিছাইয়া দে আমার নবীর রওজা সুরাকা করিয়া দেহ মান হাজার রজল ব্যক্তি বল ব্যক্তিকে আমার দেখাই বলবে এই ব্যক্তিকে তখন ওই মোহমেন বলবে ভাই ফেরেস্তা এই ব্যক্তির প্রেমেপুরিয়া পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই এই ব্যক্তির প্রেমেপুরিয়া পড়িয়া বন্ধুদের হাজার টিটকারির মাধ্যমে দাড়ির মধ্যে পোষ দেয় নাই ঠান্ডা পানি ছাড়া গরম পানির কোনো ব্যবস্থা নাই কিন্তু সেই সময় ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া শেষ দাঁত আমি ভুল করি নাই এই ব্যক্তির প্রেমে পড়িয়া চৌত্রিশ মাসের দিন এত কষ্ট করিয়া রোজা রাখছি পানির মধ্যে ডুব দিছে আমার চারিদিকে পানি তারপরে এক ফুটা পানি আমি গিলি নাই এই যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ ডাকা দিয়ে আমার কবরের সময় চলিয়া যাবে কোন জায়গার থেকে কখন চলিয়া গেছে আল্লাহের মোমেন বান্দা বাঁধির কোনো থাকবে না এরপরে কেয়ামতের ময়দানে উঠবে আল্লাহ কালামে পা ذَلِكَ النَّبِيُّ يَا وَالَّذِينَ آمَنُوا مَا نُورٌ يَسْرَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الله پاک مومن بندہ من کسے قیامت کے مدار کسے میزان کسے پوزرا دھوش دائن نور بامن نور شام نور نور کے مدار دوڑائے بان মৃত্যু যে আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা খুলিয়া গেছে जहा नाम रागन धाउा धाउ धा खुरा जलती आबादे विपद देख मानुष था जरकम को पटना कूकुर যদি কাউকে তারা দেয় তখন ভাঙ্গার মধ্যে পড়ে না কাটার মধ্যে পড়ে না কুয়ার মধ্যে পরে মানুষের হুঁশ থাকে না কোন উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে পাড়া পাড়ি করতে মানুষ বেশি মারা যায় কোনো লঞ্চ ডোমা শুরু করলে কে কার আগে বের হবে পাড়া পাড়ি করতে মানুষ বেশি মারা যায় বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। মান বদনাশবে ইমান যখন দেখবে মৃত্যুর সময় দেখবে আস গাইলার মাথা আসমানেও তার জমি এক আত্মমা শিকার এক আত্মা গ্রীবে নীলের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত পশবের গোড়া দিয়ে শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে हाजिर हो जा बुजते ही भावती बुरा तरह मौलारे मदद करब भाई हजर मारा गा পরীক্ষা দিচ্ছে আগামী খেল রেজাল্ট বের হবে এত রেজাল্ট শোনার সুযোগ দিয়ে দাও ভাই হাজি এত কষ্ট করিয়া বিল্ডিং তৈরি করছি একটা দিনও ঘুমাইতে পারি নাই একটা দিন ঘুমাবার সুযোগ দিয়ে দাও ভাই আজ রাইল মাহফিল গিয়া করছিলাম নামাজ পর্ব রোজা রাখবাই করবো আমার সামনে হাজির হয়ে গেছা করার কসম সারা রাত্রা সারা রাত্র আমি এবাদত করবো সারাদিন কিছুই খাইবো না সারাদিন রোজা রাখবো না আমি আল্লাহ আমাকে তহবা করার সুযোগ দিয়ে দাও আজরা আমার মাওলা কি কালামে আগেই বলেন নাই ও দরজায় একবার নকা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি না থাকা মারবে আবার তোরা কলেজ এই দুনিয়াতে তোমাকে আমাকে পারবে না আমাকে দুনিয়ার থেকে কবরের দিকে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়া প্যাকেট করা হয়ে নবীল সলাতো আসসালাম ফরমান যখন নাফরমান বদমাস বেমান কে কবরের দিকে এ আমার ছেলে তোদের জন্য কত কষ্ট করিয়া কামাই করছি বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি তোদেরকে একটু ভালো খাওয়াবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি নিরানব্বই রাশে ভাগে থাকাই রয়েছে ওই যে খবরের মধ্যে জাহান্ন মারা গুন দাউদাউদা খুব ইহা মার্শেলা তোর হাতে অদর্শি পায়ে দর্শি ওই কবরের দিকে আমাকে নিয়ে যায় নবী আল্লাহ সাল ফরমান নাফরমানের মানের দুনিযার চিল্লি দুনিয়ার কোনো মানুষে পাইত ওই নাফার মানকে ফালাইয়া দিয়া গোটা দুনিয়ার মানুষ জঙ্গলের দিকে এরপরে আল্লাফ রব আহ কিয়ামতের ময়দান কায়েম করবে বাবার আজকে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো তিরিশ গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো অতিক্রম করিয়া ফলায় দুনিয়ার চিন্তা করিয়া করিয়া দাঁড়িয়ে চুলগুলি পকাইয়া সাদা বানাইয়া বলাছি चिंता नहीं, नहीं माइल दूर गरम सूर्य जो, जो गरम शुरू कर गरमे पुक तीन फिट पानी गरम जाए रास्त পিছ গলিয়া যায় মানুষ মারা যায় নয় কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হয়ে যাইতে পারে রাস্তার পিছ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া তুসা শুর ঝুটাকে এক আকবার সুয়াত মাথার উপর বুর করা ফেলা দিয়া আল্লাহ পাক দাগ দিয়া বরবার সূর্য মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে বাবার দুনিয়াতে দিন বাঁচব তিরিশ বছর চল্লিশ বছর আর কোন মোল্লা মৌলীর কাহিনী না কোন পীর बुजुर्गर কোন বাণী না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিছি শুধু দাঁড়ায়া থাকতে হবে 50000 বছর আল্লাহ 50000 বছর ইয়ামাল ইয়াযুল নাযুল মুসলিম শরীফের হাতিসের মধ্যে আসছে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকার লাগানো হবে এক একটা শিকার মত থাকবে সমস্ত নবীরা বলবে এই মাত্র জনাবে একটা উম্মাদাইয়া ফাল আমি কিন্তু তোমার হাইব জন্নতের মধ্যে ঢুকব আল্লাহর হাইবের দোয়া খবর করিয়া যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরা ধরিয়া রাখতে পারে না আবার কোন আচার্য বাণী যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে দিকে সরিয়া গেল হাবিব এই পানি কোন আচ্চার্য পানি না কোন খুদরাতি পানি না এই পানি হল তোমার গুণাগার উম্মের শোখে পানি আল্লাহ বাবারে আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে পরীক্ষায় মামলা মিজানের মামলা ওই পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে আল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া নাও কাউকে জাহান্ন দিয়া দিবে আল্লাহা কালামে পাখের মধ্যে ফরমানুহু ফা ফি সাতির দিয়া যাদের নেই যাবে আর যাবে গুণার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহাক রবুল আলমিন তাদেরকে হাবিয়াত জাহান নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ নিজেই প্রশ্ন আদর তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়া জাহান নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি এখন আল্লাহবাক নিজেই জবাব দেন না ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন হামিয়া আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্ডামের এক সিগেন্ট আসাব কেউ তো সহ্য করতে পারব না একশো বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা তারপরে গুনার কামের কাছেও যাই না বলতে পারো গুনার কাজ আমি করবো জাহান নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন আপনি কেনই ইবামার হাতে বায় ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পাক পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো কোনো বাচ্চা না যখন ওই বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে লাঠি দিবে কামড় দিবে গালি দিবে তখনই বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে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 আর তো বাবা বাবার আমরা কোন হাদিসের দৃষ্টি দেখতে আসি কদ আল্লাবের বান্দা বান্দি নামাজ খাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া বে মজা পাইয়া মদে মজা পাইয়া লিপ্ত আছে। আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছদ গাছকা দিয়া বয় বাবারা তুমি কি দেখো নাই কত বেনুমাঝি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও জেনাকার বাবারা তোমরা কি দেখো না কত জেনাকার তবাক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও করবা মাওলা খের রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্টিমাকে কে দিছে রে বাবা নক এই গ্রান্টি কেউ দিতে পার জাননা কিন্ত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকল করতে পারি না এই ন এবং শান থেকে ফেরার জন্য যেকোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানের কিন্তু ভেজাল ব্যবসা সেরে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরক্ষতর নাম কি ফলে পরিচয় চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যান আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমের ময়দানে গলাগুলি বাঁধিয়া মালাই একসাথে জান্নাতে যাওয়ার তো পর্দারা মা বর্দারা মা বোনেরা মাওলার তারপরে কান্দ আর মাওলার কাছে কান্না না আসলে মনে বুঝে মন একদিনে ঘরের দর্জাদের নতুন বউ হইয়া মন কত মেয়ে লাগে শরবত খেয়েছে কত মেয়ে লাগে বাতাস করছে আবার একদিনের ঘরে দুয়ার দিয়ে মরালাস মেয়ে কেন্দ্রে মামা করে মান জোয়া তু আর দিব না আল্লাহ কত আলেম হলা আমাদেরকে নিয়ে হাত তুললাম রেমা ওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে আল্লাহ তোমার সাদা দাঁড়িয়ে ফেরেস তারা পাক না বিয় আল্লাহ কত জাক তোমার খাস খাস বন্ধ তোর লম্বে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না থাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় ব্যবসা সালিয়া দিয়া দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি দিয়া আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য আসি দুনিয়া চাওয়ার জন্য আসি अल्लाह दुनिया विपदे अल्लाहरा क्यों नामा करोजा सारिया क्यों दाड़ी क्यों सें मध्य पतित हुआ गेसि क्यों गाजा मत पान करल्ला जहान नाम खाता नंबर ना का অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে বেক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দরজার ভিক্ষু তুমি তো হাঁকা দাও তারা দাও আর তো কোনো দরজা মালি আর তো কোন আল্লাহার যুবক বাবা থেকে কবুল করিয়ানা আল্লাহার যুবক বাবা থেকে কবুল করিয়ানা আল্লাহামার যুবক বাবা থেকে কবুল করিয়ানা আল্লাহ মার বাবা কবুল করিয়ানা আল্লাহ আমার মা বন্ধুকে কবর করিয়া না যত মুজাহিদরা কবর শিয়া হয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও আমরা খাস করে আমাদের সায়ের কবর জান্নাতের বাকি বানাইয়া দাও মা দাদা সব থামিয়ার মাসা একদম করে দাও আমাদের কবল করে না واصحابه وجوادي وحتمائه اجبائين ارحمنا ما هم برحمتك يا ارحم الراحمين